আনাজ ইব মালিক রদিয়তাল্লাহ আনবু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম যখন পায়খানায় যেতেন তখন আমি এবং একটি ছেলে পানির পাত্র এবং আনাজা নিয়ে যেতাম তিনি পানি দ্বারা শৌচকার্য করতেন নাজর রহমতুল আলাই ও সাজান রহমতুল্লা আলাই সুবাম রহমাতুল আলাই থেকে অনুরূপ বর্ণনা করেন হাদিসে বর্ণিত আনাজা শব্দের অর্থ এমন লাঠি যার মাথায় লোহা লাগানো থাকে